বিস্মিল্লাহ রহমান রহী পরুন করুন নাময় ও আশিম দলু নামে শুরু।। عن সঈদুল نهيا রসূল্য ويقول বতেীদন ওয়কুল তুলুদূত রাহ আহমদ ও সাহাহ ইবনীনাই হেবান্তংংসা সালামাজ রসুল্লাহামে কিতাবুল নিকাহ বিবাহ পর্ব থেকে আলোচনা আটশো আটত্রিশ নম্বর হদিস আনসবিন মালিক রাজিয়া থেকে বর্ণিত তিনি বলছেন বিবাহিত বিয়ে করার জন্য আমাদেরকে আদেশ করতেন এখানে বাত মানে হচ্ছে বিবাহ গত সপ্তাহে বাতের কি অর্থ পড়িয়েছি বাতের একটা অর্থ হচ্ছে সহবাসের ক্ষমতা আর আরেকটা হচ্ছে ভরণ ক্ষমতা আর্থিক ক্ষমতা তো আর্থিক ক্ষমতা আর সহবাসের ক্ষমতা থাকলেই তো বিয়ে করে না ওখান থেকে এখানে বাতের শাব্দ অর্থ আর নেওয়া যাবে না এখানে তখন যেটা ভাব অর্থ সেটা হচ্ছে কি বিবাহ ইয়া মরণাবিল বাত আমাদেরকে বিবাহের নির্দেশ দিলেন যে যুবক হয়েছ সাবালক হয়েছে ওখানে বিয়ে করো এটা ছিল নবীকারী সাল্লা সাল্লামের হুকুম বয়ানহা আনিত্তুলে নাহিয়ান এবং আমাদেরকে নিষেধ করতেন কঠোর ভাবে কঠোর ভাবে নিষেধ কি থেকে আনিতুল বিবাহ থেকে সম্পর্ক ছিন্ন সংসার তাগি হওয়া থেকে নিষেধ করতেন আনিতা আনিত তাবাত্তুলে তাবাত্তুল মানে হচ্ছে আল ইন সম্পর্ক ছিন্ন করা বা ছিন্ন হয়ে যাওয়া কোন কিছু থেকে তখন এন বিবাহ থেকে সম্পর্ক ছেদ করা বিবাহ সাথে কোন সম্পর্ক না রাখা বিবে করব না এইরকম কাজ থেকে কঠোরভাবে নিষেধ করতেন মানে কোন যুবক যেন এইরকম মন মেজাজ না রাখে যে আমি বিবাহ করব না কঠোরভাবে নিষেধ করতেন এবং নির্দেশ দিতেন তোমরা বিবাহ করো এমন মহিলা দেখি যেই মহিলা ওয়ালুদ ওয়ালাদা থেকে ওয়ালাদা মানে সন্তান দেওয়া। জন্ম দেওয়া তো আলু ওয়ালুদ এমন মহিলাকে বিয়ে করো এমন মেয়েকে বিয়ে করো যে বেশি পরিমাণ অধিক পরিমাণে সন্তান দিতে পারে আলু আলুদ আল ওদুত উদ্দিন থেকে উদ্দিন মানে হচ্ছে ভালোবাসা বিভিন্ন যারা ইমানদার হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন ভালোবাসা তৈরি করে দেবেন ফেরেজ তাদের অন্তরে আল্লাহ নিজেও ভালোবাসবেন মালাইকে ভালোবাসবে जीन ममिन गा पहाड़ परमीघर सबकिसोर जरा सत्कर्मशी ममिन मानस भाषा मानुष जी मध्य सत् श्रेणी मानस आर जीन आईज मानुष ए जीन भलोबास भलो मानुष के सत्कर्मशील ईमानदार असत् কাফের বেদিন মানুষ আর কাফের বেদিন জিন কখনো ভালোবাসবে না আল্লাহর বন্ধুকে শৈতানের বন্ধুকে শৈতান প্রকৃতির মানুষ আর জিনের ভালোবাসবে কিন্তু বাকি যত মখলুকাত আল্লাহ পাখের আছে সব মখলুকাত ঢালাহারি সমস্ত সৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসে আল্লাহর নেকবান্ডাকে ইন্ডাল্লা আমানো আমিলু সালিয়া আপনি ইমানদার হয়ে ভালো কাজ করুন আপনাকে আপনার বাড়ি ঘর সবকিছু ভালোবাসে আপনি যে বিছানে ঘুমান যে চারে বসেন আপনি যে জায়গায় চলাফেরা করেন যে জায়গায় নামাজ পড়েন যে কাপড় গুলি পড়েন সবকিছু ভালোবাসে মোবাইল উদ্দিন মানে যখন ভালোবাসা হইলো তাহলে অদুদ মানে কি হবে এমন মহিলা কি বিয়ে করো যে মহিলা অধিক পরিমানে ভালোবাসা দিতে পারে অধিক পরিমানে প্রেম দিতে পারে Hey, प्रेम स्वामी प्रेम एक मामले शा प्रेम ना स्कूल सबालिका कारो साथेम करते प्रेमिका थक प्रेमिकागुलिम सभ्यता जेना कथार जेना चोखर जेना अंग प्रतंगे जेना जेन जड़िए जाना चो सब जाना कर मन जेना कल हृदय जाना करा करते कथा पेतम निर्जन एक पेतम पे एक, पे एक, पे एक प्रेम करते पेतम इत्यादि হি এবং তার মধ্যে একটা চাহিদা পয়দা হয় কামনা বাসনা পয়দা হয় তো কলবেরও জেনা রয়েছে ওয়ালে কালিক এর বাস্তবায়ন করে সত্যতা প্রমাণ করে মানে জেনায় লিপ্ত করে দেয় আরো কিছু আছে হয়তো এইগুলো সব জেনা করেও বড় জেনা হয়তো বেঁচে গেল ইসা দেিকা ইউকা জেবহু বাস্তব করেই ফেললো জেনার কাছাকাছি গিয়ে আর না হইলে কোন রকম হয়তো বাঁচলো কিন্তু বাকি জেনা সবগুলি স্তরে স্তরে পৌঁছে গেছে সবগুলি স্তরে পৌঁছে গেছে তো এই জন্য এই যে আজকালকার যুবক যুব চরিত্র আর এই চরিত্রে পদস্কলন ঘটছে যেসব কারণ সব কারণ থেকে আপনার মেয়েদেরকে বন্দদেরকে আপনার সমাজের মেয়েদেরকে মুক্ত রাখতে হবে মেয়েদের হাতে মোবাইল দিয়ে দামি দামি মোবাইল মেয়েদের ফেসবুক কেন থাকবে কেন থাকবে অবিবাহিতা মেয়েদের এই সব মেয়েদের হাতেই দামি মোবাইল ইন্টারনেট কেন ফ্যাসিলিটি কেন থাকবে মেয়েদের কাছে সবসময় মোবাইল থাকবে ইচ্ছা ব্যবহার করছে ঘরের বাইরে তাদের দেখা দেখাশোনা আছে কি আর একটা সতেরো বছর আঠারো বছর ছেলে অথবা মেয়ের আল্লাহর ভয় কতটা বা পয়দা হয়েছে আল্লাহর ভয়ের ক্ষেত্রে পড়াশোনাও করেনি করন হাদিস পড়েও তো এই বয়সে হয়তো সেরকম ভয় খাসিয়াতে আল্লাহ পাকের ভয় ভীতি পয়দা হয়ে যায় মাত্রাসে পড়ে সতেরো আঠারো বছর বিশ বছরের ছেলেদের ভয় পয়দা হয় না তাহলে কি করে স্কুল কলেজে যেখানে পড়া হয় দিনের কোনো পড়া হয় না তারপরে তাদের হাতে এই সব ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন যেকোন থেকে সতর্ক হইতে হবে না হলে জবাব দিতে হবে বাপ মাকে সবকিছু ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছেন আর বলছেন না না না আমার মেয়ে খুব ভালো না আমার ছেলে খুব ভালো ওই সব না। কিন্তু সব ফ্যাসিলিটি তাকে একবার দিয়ে রেখেছে জবাব দিতে পারলাম সামনে চোখের সামনে কথা বলছে কোনো মেয়ের সাথে কথা বলছে না কার সাথে কথা বলছে স্পষ্ট কোন নাম্বারে কথা বলছে মায়ের মোবাইল থেকে কথা বলবে যথেষ্ট মেয়েকে মোবাইল দিতে হবে সতর্ক থাকবেন এই সম্পর্কে আর যখন দুর্ঘটনা ঘটে যাচ্ছে তখন মাসলা জিজ্ঞেস করতে আসে বলেছেন এমন নারী দেখে যেসব নারীরা কি করতে পারে বেশি বেশি সন্তান দিতে পারে বেশি বেশি সন্তান দিতে পারে কেমন করে বুঝবেন মাকে চাচি দেখতে হবে কি জন্য যে ও এখনো বিবাহ হয়নি ওর আর যার ফলে বোঝা যাচ্ছে না বাচ্চাদের ওর চাচিকে অন্য বংশের চাচিকে দেখে কি করে হবে খালা ফুফু এগুলো নিজের বংশের খালা ফুফু এগুলোকে দেখেছেন তার মানে সবার নিয়ত যে আমরা আরে আমার সাত বিয়ে হয়ে যায় আমি কয়েকটা ছেড়ে রাখি আর আমার চরিত্র খারাপ কিন্তু আমি কুয়ারি চাই ঠিক না তালাক প্রাপ্ত করবো না বিধা বিয়ে করবো না মগজ তৈরি আছে এরকম তা হাদিসের ব্যাখ্যা মানে ওলুদ কেমন করে বুঝবো শুধু খালার ফুফুকে দেখো এটা একটা দিক আর একটা দিক হচ্ছে ওই মহিলার বিয়ে হয়েছিল তারপরে বাচ্চার কাছে ঘন ঘন বাচ্চা হয়েছে কিন্তু যে কোনো কারণে তালাক হয়েছে অথবা স্বামী হারা হয়েছে বিধবা হয়েছে এইরকম মেয়েকে বিয়ে করো জানা ঘন ঘন বাচ্চা হয় কিন্তু এমন মহিলা হয়তো তালাক পরে বিধবা দশ বছর স্বামীর কাছে থেকে একটা বাচ্চা হয়েছে তো হলুদ নয় বেশি বাচ্চা দানকারী নির্ণয় কিন্তু দশ বছর বছর স্বামীর কাছে পাঁচ বছরের তিনটা ছেলে হয়েছে समाज्य विचार कमे आस फिल्ड स्वामी मुख देखे देखे आसार पर पंचाश बचर ए बस है जे सब पापे लिप्त आशंका বিধবাদের বিয়ে হয় না যার ফলে সমাজে কত যে না হয় আল্লাহ ভালো যায় বিয়ে করব না কারো মুখ দেখব না আল্লাহ এদের বিয়ে দেওয়ার আর বেশি উৎসাহিত করেছে ওয়ান কে আয়ামা আইয়া আইএম এক দল বলছেন যারা বিবাহিতা বিবাহিতা বিবাহিত বিবাহিতা ওরা ওদেরকে কিন্তু বিধবা হয়েছে অথবা তালাক হয়েছে আর একটা অর্থ যে বিবাহিত হোক আর নাই হোক জোড়া নেই তাদের বিবাহের ব্যবস্থা করো সেই জন্য ওই আয়তে কথা রয়েছে কারণ এদের বিবাহের বেশি প্রয়োজন রয়েছে আর যারা সংস্কার কাজ করেছেন ইসলাহ তাজদিদ কার্ক মুজদ্দেদ যেমন ভারত উপমহাদেশে শাহ ইসমাইল সহিদুর রহমতুল্লাহ আলী তার যে তৌহিদ সোমনাথের দাওয়াত ছিল কবর মাজার পুজা শিরকা সুফিজমের বিরুদ্ধে যে দাওয়াত ছিল আর তাঁর দাওয়াতই আলহামদুলিল্লাহ সহিদার লোক যদি ভারত বাংলাদেশে পাওয়া যায় পাকিস্তানে পাওয়া যায় তো যেমন আরব দেশে শেখুল ইসলাম মহম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ এর দাওয়াত দ্বারা তৌহদ জানে ছাড়বরা না হলে এ রাও কবর পূজার দিকে চলে গেছিল ডুবে গেছিল ঠিক তেমন আমাদের ভারত ও মহাদেশের মোহাম্মদ আবদুল্লাহব ছেন শাহিসুল্লাহ শাহুল মহাদেশ দেহলুবিন নাতি তো তাঁর দাওতের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে বিধবাদের আর তালাক ব্যবস্থা করে যে এলাকা থেকে গ্রহণ করেছে করেছে। বিধবাদের বিয়ে ব্যবস্থা করেছ কোন তার আগে পুরোপুরি হিন্দুদের মুসলমানদের যাপন ছিল যেমন এখন অধিকাংশ সব পরিবার ওইরকমই বিধবা বিধবা মানে রাক্ষস স্বামী খেয়েছে। আমাদের সেটা গাল বিধবাদের জন্য শুনেছেন না ভ্যতাকে দূর করে দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ তার বিষয় ছিল বিধবাদের আর তালাক বিবাহর ব্যবস্থা নবীলাম বলছেন যে খেয়ানো বেশি বেশি সন্তান দানকার নিয়ে মহিলাকে বিয়ে করো কারণ আমি তোমাদেরকে নিয়ে নবীদের মাঝে ক্যামতের দিনে গৌরব করব যে আমার সংখ্যা তোমরা বেশি বেশি যদি সন্তান দানকারী মহিলাকে বিয়ে করো তোমাদের ছেলে বেশি জন্মাবে আমার উম্মতের সংখ্যা বাড়বে তাহলে আমি অন্য উম্মতের ওপর গৌরব করার সুযোগ পাবো আমি এই কম্পিটিশনের প্রতিযোগিতা এগিয়ে যেতে পারব এজন্য কি আমাদের দিনে সবচাইতে বেশি সংখ্যা হবে নবী করিম সালামের আর তারপরে বহু বছর এখানে আমা রয়েছে অন্যান্য অন্যতের ওপর আমি গৌরব করতে পারবো তোমাদেরকে নিয়ে তোমাদের সংখ্যা নিয়ে আহমদ হাদিস মুস আহমদের এমা বি এবং এই হাদিসের সমর্থক একটি হাদিস রয়েছে শাহেদ আর মোতাবেক ওসুল হাদিস বা মুস্তালাউল হাদিস এর কায়দায় এই হাদিস এর সমর্থক শাহেদকেও বলা হয় আর মোতাবেক মোতাবেক মানে যে এর কি করে এর সাপোর্ট করে মোতাবেক মানে এর তাবে মানে এইরকমই হাদিস আর শাহেদ মানে এর সাক্ষী শাব্দিক অর্থ সমর্থক দুটির অর্থ সমর্থক হাদিস समर्थक हदीस अबू दाउद नासाई तीन वर्णन माकेी वर्णन पृथक हो गीस विषय बस्तु একই এটাকে সাহেদ বলা হয় শাহেদ সাক্ষী স্বরূপ আর মোতাবে হাদিসের বিষয়বস্তু এক সামান্য কিছু শব্দের বা বাক্যের পার্থক্যের সাথে হইতে পারে আর এক হচ্ছে রাউি সাহাবি সাহাবি বর্ণনাকারী হচ্ছে এক অর্থাৎ যেমন আনাজিন মালিক থেকে মুসনদ আহমদে রয়েছে আবুদনা সাইদেও যদি আনাজিন মালিক থেকে বর্ণিত হতো তাহলে হাদিস সাহি কি বলতাম মোতাবে বলতাম এই হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লা বিবাহের জন্য উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন আর বিবাহ বিমুখ হতে কঠোরভাবে নিষেধ করেছেন যখন নবী করিম সাল্লাম এই নির্দেশ দিয়েছেন তখন নবীর নির্দেশের দাবি হচ্ছে ওয়াজিব হওয়া ওয়াজিব হওয়া কিন্তু বলেছেন কাল ইজাকানা ইয়কশাহ আল নক্সির ও কুফল ফাহে ফয়াজি ওয়া আলহিনিকা যদি অশ্লীলতাই লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে যে নাই সমকামিতাই চারিত্রিক পদস্ফলনের আশঙ্কা থাকে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে বিবাহ ওয়াজীব নবী কারিম এই হুকুমের ওপর আমল করা তখন ওয়াজিব বা ফরজ একই কথা কেন গনা থেকে বেঁচে থাকা যেহেতু ফরজ গনা থেকে বেঁচে থাকা ফরজ আর আপনি গোনা থেকে বাঁচতে পারছেন না সুতরাং আপনার যেন বিয়ে ফরজ হয়ে রয়েছে হেফারি নিজের লজ্জা ইসানের সুরক্ষার জন্য আর যদি ভয় না থাকে অনেকের আছে সামান্য থাকে আছে আছে সাধারণভাবে আছে কিন্তু তাতে তার কোন অশ্লতায় লিপ্ত হওয়ার আশঙ্কা নেই এর আগে অশ্লতা বিস্তারিত বলেছি যে না সমকামীটা বা বুলু ফিল্ম দেখা আর কিছু না পাবো তাকাইতে তো পাবো হ্যাঁ তো এটাও না সব সময় তাকাইতে তাহলে সাকি রাখো না হয়ে যাবে তো ওই রকম যদি না হয় তাহলে সাধারণ সাবালোক ব্যক্তির জন্য যেমন তাহাজ পড়ার চাইতে বিবাহ করা উত্তম সলাতের নামাজ পড়ার চাইতে বিবাহ করা উত্তম আমি তাহজুদ পড়তে ডিস্টার বিয়ে করলে সেই জন্য আমি তাহজুদ পড়বাজুদ হেফাজত করে বিয়ে করবো না চলবে না আপনার চেয়ে অনেক নাকি ওই ব্যক্তি যে ব্যক্তি বিবাহ করে বিবির হক আদায় না পড়তে পারলো আপনি বিয়ে করবো না আপনার চেয়ে বেশি নাকি করে বিয়ে করলে দিনেও কখনো ইচ্ছা হবে সুতরাং রোজা নফল রোজা রাখতে পারবো সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারবো না আমি নফল রোজা রাখবো একজন নফল রোজা রাখছে আর আর বিবাহ করেছে তাহলে বিবাহ করা ব্যক্তি বেশি মধ্যে সীমিত। রোজা রাখলে আমার ফায়দা শুধু নফল তাই না নামাজ নফল নামাজ পড়লে আমার ফায়দা ঠিক না কিন্তু বিবাহ করলে আমার ফায়দার সাথে সাথে আর একজনের ভরণ ব্যবস্থা হইল বাইশ বছর পঁচিশ বছর বয়স হয়ে যেত তাহলে আশঙ্কা ছিল সে খারাপ না হলে তাকে খারাপ করার অন্য অসৎ যুবকরা চেষ্টা করতো লাইন লাগাবার চেষ্টা করত তার থেকে দিলাম গোনা থেকে আর আগামীতে ছেলে মেয়ে গুলো জন্ম হবে যেগুলি মুসলিম হবে আল্লাহরে বদবন্দি করবে আল্লাহ করবে যে জন্ম নিয়েছিল আপনার বিবাহের মাধ্যমে সেই ছেলে আলেমে দিন হলো দিনের দায়ী হলো দিনের বড় মুজাহিদ হলো দার দার আল্লাহ পাক দিনকে শক্তিশালী করলেন হতে পারে না না কত ফায়দা মো তাদ ফায়দা হচ্ছে অন্য পর্যন্ত পৌঁছে তো যেই যেই কাজের মাধ্যমে নিজেরও ফায়দা হয় অন্যেরও ফায়দা হয় এই শুধু যেই ব্যক্তি ওই নেকিগুলি করে তার হয়। কোনটাতে বেশি সব রয়েছে কোরআন হারিসও বলে আর যুক্তিও বলে যে যেটাতে যেই নেকি করলে আমারও উপকারিত লাভ রয়েছে আর অন্যেরও লাভ রয়েছে তাতে বেশি লিখে তাতে বেশি লিখে এই জন্য কেউ যদি এক ঘন্টা আমি বেশি তাহযুদ পড়তে পারি না আধা ঘণ্টা এক ঘন্টা আমি নকল ইবাদত করি আর বাকি সময়টা আমি কোরআনে বা হাদিস্ট করি পড়াশোনা করি যাতে এল হাসিল করতে পারি আর আর বলছে যে না আমি ওই বা আবেদ সে তিন ঘণ্টা চার ঘন্টা ওই যে আর আলেম আধা ঘন্টা এক ঘন্টা তাহাজুদ পড়লো বাকি এক দুই ঘন্টা যে সময় ছিল সেটা কোন হাদিস চর্চা করলো আর এই ব্যক্তি আবেদ মানুষ তিন ঘন্টা চার ঘন্টা তাহাজুদ পড়লো তাহাজুদের দিক থেকে তো এর চাইতে অ্যাডভান্স কে বেশি নাকি আলেম সে কারণ তার এলএম দ্বারা অনেক ফাইদা হয় সে যদি কিছু করেন হাতিজ জানতে পারে তাহলে অন্যকে আলেম মানে শুধু মাতাসা আলেম না আপনিও যদি এলম চর্চা করেন এলম চর্চা মাধ্যমে আপনার এই জ্ঞান দ্বারা আপনার স্ত্রী কি আপনার ছেলে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যতটা আপনি পৌঁছাইতে পারবেন পৌঁছাবেন এলম চর্চা করা ব্যক্তি জীবনের আমলের চাইতে বেশি শ্রেয় বেশি ফজিলত রাখে কারণ ওতে অনেকের উপকারিতা রয়েছে এই হাদিস থেকে গেল যে নারী জাতি থেকে সম্পর্ক ছিন্ন করা আর মোটেই বিবাহ না করা এবাদতের উদ্দেশ্যে সৎ উদ্দেশ্য হলেও মানি নাষিদ্ধ আমি এবারী করবো সেই জন্য আমি বিয়ে করব না তারপর এটি নিষিদ্ধ কাজ গুনার কাজ আর যখন নবী শাস নিষেধ করেছেন এনিতাবতলে নিষেধ করতেন বিয়ে করব না এই কথা থেকে কঠোরভাবে নিষেধ করতেন তাহলে বোঝা গেল যে এই কাজটি হারাম আমি বিবাহ কেন করব না কারণ আমি আমল করব সেই জন্য এটি হারাম কাজ ওলা যদি তার সাথে সাথে আর কঠোরভাবে নিষেধ করা হয় তার সাথে সাথে এটি আমি খেলাফ নাই যারা বিবাহ পেয়েছেন তারা সকলেই বিবাহ করেছেন আয়াত এর আগেও শুনেছি রাদের আয়াত নম্বর ওলা কদ আলা রসোলাম মিন কাবলিকা এবী তোমার পুরো অনেক রাসুলকে প্রেরণ করেছি ওয়াজ্লাহম আজ আজুরিয়া এবং তাদের स्त्रीरा तेरम सन्तियों सृष्टि संसार त्याग हवा साधुसन्यासी जावा बैराग हो जावाग ख्रीष्टान आविष्कृत খ্রিস্টানরা নিজেরা আবিষ্কার করেছে যেমন হিন্দু ধর্মে থাকতে পারে ইসলাম যেমন জীবনযাপন সেকুলারিজম যারা বিশ্বাসী এরা পশুর মতো জীবনযাপন করে এদের আল্লাহর সাথে কোনো কানেকশন নেই আল্লাহর সাথে কোনো কানেকশন নেই কোনো সম্পর্ক নেই এটা একদিকে গুমরাহি आर गुमराहि आल्लर सात गागी सेवा संसार त्याग हो जावा विवाह शादी विमुखा बने जंगल निर्जनता अवलम्बन गुमराहि के, के पे गुमरा आल्ला दुश्मनी करते गास्ते सेकुलर धर्म निरपेक्षतरा गुमरा दु गुमराहि मज দিন ইসলাম আর দিন ইউসুফ দিন হচ্ছে সহজ দিনে যেমন রুহের আত্মার চাহিদা পূরণ করা হয়েছে এবাদত বন্দীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মাধ্যমে। তেমনি শরীরের চাহিদা পূরণ করা হয়েছে পানাহ তৈবাদকে হালাল করে এবং নারী জাতিকে হালাল করে যে বিবাহ করে বিবাহের মাধ্যমে তোমাদের জন্য নারী হালাল এইভাবে আল্লাহ আল্লাহপাক মানুষের যে প্রকৃতি রয়েছে যে তার দেহর। শরীরের চাহিদা রয়েছে চাহিদা পূরণ করা হয়েছে আর আত্মার চাহিদা রয়েছে হৃদয়ের চাহিদা রয়েছে তা পূরণ করা হয়েছে মুসলিম মাতের সংখ্যা যদি বেশি হয় তো শুধু নবী আখেরাতেই শুধু গৌরব করবেন যে আমার সংখ্যা বেশি এতটাই আর পার্থিব কোন ফায়দা নেই পৃথিবীর নেতৃত্ব তারাই দিতে পারে যাদের জনবল শক্তি আছে জনবল যদি থাকে তাহলে তারাই নেতৃত্ব দিতে পারে এবং তারাই সুফি। এখনো আপনি দিন শরীয় দলিল থেকে একটু দূরে সরেও যদি গভীর ভাবে স্টাডি করেন তাহলে দেখবেন যেই সংসারে জনবল বেশি আছে লোকজন বেশি আছে ভাই বেশি আছে ভাই বোনের সংখ্যা বেশি তারা বেশি সুখী আছে তারা সুখী আছে এমন মহিলাকে বিয়ে করতে বলেছে যে মহিলা বেশি সন্তান দিতে পারে কেনা নাসুল মুসলিমিন মুসলিম প্রজন্ম যেন বৃদ্ধি পায় चोखर आड़ाले गई भी शक्ति आज एकम्र मुस्लिम विश्वास ममिन विश्वास सत्यार ममिन हम तो अवश्य विश्वास करना दल भारि दल हम तारन्त আল্লাহর শত্রুরা যখন ভারী দল লাগবে অর্জন করতে পারবে বলে আমরুল আরজা পৃথিবীকে তারা আবাদ করতে পারবে সংখ্যা বাড়বে তখন দেশ হবে পৃথিবী আবাদ হবে পৃথিবীতে ছড়িয়ে সিটি যাবে রুজির তলাশে আর যে যেখানে সুযোগ পাবে আবাদ হওয়ার সুযোগ হবে আল্লাহর কি হবে আর এইভাবে যে খনিজ সম্পদ আছে তলাশ করা শুরু করবে আল্লাহ তো গুলো বারণ করেননি যে জমিনের তলায় খুঁজিয়ে না শুধু ওপরে রিজিক দেবে কথা বলেন নাই করতে বলেছেন মেহনত করো তো এতে হবে কি আল্লাহ পাক যে খায়রাত। যে খনি সম্পদ রেখেছেন ভূগর্ভে সেগুলি তারা বের করতে পারবে ওয়াব হসুজিহা আর সেখানকার সম্পদগুলি তারা তলাশ করতে পারবে আল্লাহ যে মানব জাতি কিদি আদম সন্তান দিয়ে আল্লাহর জমিনকে আবাদ করতে চেয়েছেন সেই উদ্দেশ্য পূরণ হবে আর লৌকিক ফাইদা যেটা হাদিসে বলা হল যে নবীকে রিব সাল্লাহ আলি সাল্লাম কে আমাদের দিনে গৌরব করবেন এটি নবী সাল্লাহ বড় গৌরব হবে এতে প্রমাণিত হবে যে আমার মুসলিমদের সংখ্যা উম্মতে ইসলাম মুসলিমার সংখ্যা বেশি তার মানে হেদায়তেন না আমি সফল কিন্তু আপনি আমি গোটা গ্রামে দশ বছর মেহনত করে দুটাও পারলাম না তিনটা পারলাম না তাহলে আপনি নিজেকে কমজোর মনে করবেন আমি সাকসেস হতে পারলাম না হেদায়ত্রম করে মেহনত করা লাগবে অবশ্যই অলসে ঘুমিয়ে থাকবেন একটা হয়ে গেছে কাজ হয়ে গেছে না ঐটা না একটা লোককে হেদায়ত করে ফেলেছি অনেক নাকি ওখান থেকে আসতে আসতে বেনিফিট আসতে আর যাও তুমি হ্যাঁ কমান্ডার বাণী পাঠালেন তখন তোমার দ্বারা আগে ইসলামের দাওয়াত দিবে জেহাদ শুরু করার আগে কি করবে ইসলামের দাওয়াত দিবি আল্লাহর কসম করে বলছিল তোমার দ্বারা যদি আল্লাহকে একটা থেকে রক্ষা করা তাদেরকে খেল তোমার জন্য এটা কল্যাণ হবে মিন হমরের নাম লাল ওটের চাইতে বেশি লাল ওট সেই যুগের মূল্যবান সম্পদ ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ আরবদের কাছে ওর চেই তো বেশি মূল্যবান বিষয় হবে আপনার দ্বারা একটি লোকের হেদায়ত হওয়া সুতরাং একজন সাধারণ মানুষ লোককে হেদায়ত করতে পারে এটা আপনার জন্য অনেক বড় বিষয় বিবাহ করতে বলেছেন কেমন মহিলা দেখে যে মহিলা বেশি সন্তান দিতে পারে ভালোবাসা দিতে পারে ঠিক আছে ভালোবাসা এটা তুই চাইবি নি ভালোবাসা আপনি দিতে পারেন না পারেন আপনি যান যে আমাকে কেউ ভালোবাসা দিক পুরুষের এটা স্বভাব তাই না আপনি ভালোবাসেন আর না বাসেন আপনি ভিতর ভিতর হ্যাঁ কত প্রেমিকা তো রেখেছেন আপনি কিন্তু ওর কেউ যেন না থাকে আমার থাকুক থাকবে তো ওর কেউ যেন না থাকে না সন্তান দানকারী মেয়েকে দেখে বিবাহ করতে বলেছেন তাহলে বোঝা গেল যে যত বেশি আমরা ছেলে মেয়ে জন্মাতে পারি তত ভালো এটাই তো উদ্দেশ্য তাই না এর বিপরীত হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বাথ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ এর বিপরীত ডিগ্রিয় জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে একটি ফটো আপনাদের সামনে নকল করব আজকে হায়াতে কেবল আলামার সৌদি আরবের যে বড় বড় আলামারের যে একটি কমিটি রয়েছে যেটাকে হায়াতেবার আলামাওয়ালা হয় কাউন্সিল বড় আলমা কাউন্সিল তো তার একটা ফতো আর একটা হচ্ছে যার হেড অফিস হচ্ছে রিয়াদের আর একটি হচ্ছে মাজমাউল ফেখিলাম ইসলামী ফেকা একাডেমি কাউন্সিল যার হেড অফিস হচ্ছে দুটি মোকার বড় বড় আলেমদের সৌদি আরবের অলমারা শুধু রয়েছেন থেকে বড় আলমাতে বড় বড় আলেমরা আর ফিখি একাডেমি যেটা মক্কা সেখানে সারা বিশ্বের অলমারা সেখানে সদস্য হিসেবে রয়েছে। প্রত্যেক দেশ থেকে এক একজন করে কমপক্ষে আলেম তাতে রয়েছেন প্রতিনিধি তো এগুলি হচ্ছে ফাতুয়ার বা ফিখের বড় বড় প্রতিষ্ঠান যাদের ফতোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফতোয়া নকল্প তার আগে বলি যে এই জন্ম নিয়ন্ত্রণের যে ভ্রান্ত ধারণা কোথেকে আসল এ সম্পর্কে শেখ ভাস্যকরছেন যে জাহারাফেল কান এসাম আসার মিলাদি আঠার আঠারোতম শতাব্দী খ্রিস্ট শতাব্দী আঠারোতম শতাব্দীতে একজন অর্থনীতিবিদ ইংরেজ प्रकाश लाभ कर इंगेर मालिट्स मेलिट्स नाम, नाम, ते, नाम क्यों कन्फार्मीते ही कारण आरबी तो उच्चारण लिखे इंगलिस पास लिखले थिरी जन्म नियंत्रण करती है এবং ছেলে মেয়ে একটা লিমিটেড নেওয়া যাবে না কেন দেশের বাসিন্দা সংখ্যা বেড়ে যাবে আর ভূমি তো আর বাড়ছে না জমি তো আর বাড়ছে না লোকসংখ্যা বাড়ছে আজকে ধরেন আপনারা পাঁচ ভাই আছে এই পাঁচ ভাই আজ থেকে বিশ বছর পরে আপনার পাঁচ ভাই সকলে বিয়ে করবেন प्रत्येक छाड़ा चोखे अदृश्य थकेस्ता अपनी मुस्लिम की से लोक যে আপনি তাকে রেজিক পৌঁছাইতে হবে এ কথা যারা বিশ্বাস করেন না তাদের থিওরি কিন্তু আপনি তো তাদের অনসারী না আপনি মোহাম্মদ রসুল্লাহ অনুসারী মুসলিম আর যদি বলেন না আমি তাদের অনুসারী তাহলে আপনি মুসলিম নন যদি বলেন না না না আমি এই যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে জমি তো বাড়ছে না কিন্তু লোকসংখ্যা তো বেড়ে যাচ্ছে কোথায় দেবো আর কোথা থেকে খেতে দেব ওই বেকুব লোকগুলোকে আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করি কারণ সাধারণ মানুষ যাতে এই কথাগুলি বুঝতে পারে আমরা যখন ছোট ছিলাম ছোটকালে চোদ্দ পনেরো বছর ১৬ বছর কি ২০ বছর পর্যন্ত এই নতুন নতুন যে ধানের নামগুলো এসছে আমরা জানতাম না শুধু একটা ধান জানতাম যেটাকে বলা হতো আউস আউস ধান শুধু জানতাম আওস ধান বিঘা হইত এরকম হইত খুব বেশি হইলে লাল লাল ভাত হইতো যারা বয়স্ক মানুষ তাদের হয়তো মনে আছে আজকাল কেরালায় একটা চাউল আছে ঠিক ওই রকম কিন্তু এটা না এটা হচ্ছে তো অনেক সাদর যেটা ছোট কালে গিয়েছি এখন মাঝে মাঝে খুঁজে আলো যদি কোথাও পেতাম তা আমি নিয়মিত খেতাম এত স্বাদের চাউল भद्रमास मालदा मुर्शिदाबाद राजी चापाते भाद धान बला है भद्रमास हर कारण भात खेत पेतम ना कैक मास हो भात पावा रुटी खेल दोपुर रात रुटी गृहस्थ लोक रुटी छा भाई मजदूरी रे बासिपान्ता खेत नारा दिन बासि पेटे मेरा महिला मन हम छोटक कथा 40-pretient 35-120K घटना बन कर पैतृ चल्लिस बचर आगे घटना बयान कर ग्रामीण এখন এমন কোন বাড়ি আছে যে সারাদিন ছেলেমেয়েরা অনাহারে আছে কিছুই খেতে পাই না আর বাপের ইন্টেজারে আছে কখন বাজারে থেকে আসবে কিছু চাল ডাল নিয়ে আসবে তো খাবো আছে তাহলে সহজ ভাবে সাধারণ মানুষকে বুঝান যে এত সংখ্যা পঞ্চাশ বছর বেড়ে গেছে তারপরেও খাদ্যের অভাব না হয়ে আর খাদ্য বেশি কেন আজকাল আমাদের ছেলেমেয়েদেরকে স্কুল মাদ্রাসা পাঠাল আমরা না হয়ে দেশে সে দুটো পয়সা কামে করতে দেশেও যারা স্কুল পাঠাচ্ছে কি ব্যাগ আর কি পানির জন্য আলাদা একটা পট আবার নাস্তার জন্য একটা টিফিন বক্স আর তার সাথে সাথে খাওয়াই পাঠাচ্ছে আবার নাস্তা বেঁধে দিয়ে পাঠাচ্ছে অথবা স্কুল ওখানে নাস্তার ব্যবস্থা আছে আমরা বাসি পেটে গিয়েছি মাদ্রাসা পড়া করার জন্য বাসি পেটে দশটার সময় বা এগারোটা এসে পৌঁছেছি নাস্তা করেছি আর যখন মাদ্রাসার হোস্টেলে থাকতে শুরু করেছি তখন চার আনা পয়সা দিত এই চার না পয়সাতে বিশ পয়সার মুড়ি আর পাঁচ পয়সার পরী খাবার পর কথা ছিল নাস্তা পাওয়া যেত না খেতে পাওয়া যেত না ভাগ ছেলে মেয়েদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিত মা বাপ না খেয়ে থেকে যেত বিশেষ করে মা না থেকে যেত ও সংসারের আছে আজকে আছে কোন ঘর কোনো পরিবার পাবেন না আপনি আজকে টাকা পয়সা এত পকেটে হয়েছে আগের চাষিদের কাছে কোন টাকা পয়সা পকেটে থাকত না কোন টাকা পয়সা ওই হাজারে একটা কেউ চাকরি করে সেই টাকা পয়সা টাকা পয়সা থাকত না কাপড় একটা কাপড় আমরা চোখে দেখেছি বিবাহ সাহেব বড় যাত্রী যাবে গ্রামের একটু যারা জামা কাপড় রাখে হয়তো শিক্ষিত লোক তাদের কাছে কাপড় ধার নেই তোমার জামাটা ধার দাও তোমার মেয়ের ফ্রকটা একটু ধার দাও তো ধার নিয়ে যেত না যেত না তোমার এই জিনিসটা ধার দাও তো পরে যাবো একটু বিবাহে যাবো বরযাত্রী যাবো এখন আছে কেউ কত জোড় আছে বলে শেষ করতে পারবেন না তাহলে এই থিউরি বাতেও থিউরি এটা কাফের বেদিনদের থিউরি বাস্তব প্রমাণ করছে কোরআন এস যদি গাইবের কথা নাও বিশ্বাস করেন একজন মুসলিম যেন ফরজ বিশ্বাস করা যে আল্লাহ রাজ কত টাকার মোবাইল আছে মাথা থেকে পাপড়্যন্ত কত টাকার সামান ব্যবহার করছেন আপনি করে দেখুন আর আপনার বাপ কত টাকার ব্যবহার করত আর দাদাকে দেখে থাকেন আপনার দাদার শরীরে কতটা ছিল কি ছিল আজকে এক একটা দামি ঘড়ি ঘড়ি কত টাকার চিন্তা করেন বাড়ি থেকে একটু পরে নেবে জি হা সুহান তাহলে একজন মুসলিমকে আমি কোরআন এবার হাদিস দিয়ে বোঝাবার চেষ্টা করলাম আর বাস্তব দিয়ে বুঝাবার চেষ্টা করলাম যে রিজিক আল্লাহ তরফ থেকে আসে मेहनत करते नैसल जन्म नियंत्रण करते कार लोक संख्या बढ़े गह ये कि खाद्य द्रव्य अभाव देखा दीबरा मजा पृथ्वी तो दुर्भिक्षे लिप्त हो जाए पृथ्वी डेप धेर करते, करते, करते प्रचार प्रसार होते लगल एम भ्रांतुफरी सदरे ग्रहण कर लफर देश ग्रहण कर কিন্তু লেখক বলছেন সোম্মি নজরিয়া এই থিউরি দখালত আলী না দেশে ঢুকে বলল। এই কুফরির থিউরি অনপ্রবেশ ঘটল এর ইসলামের শত্রুদের তরফ থেকে মিন আদাইল ইসলাম মুসলিম দেশে দুঃখের বিষয় মুসলিম দেশে ঢুকে বলল। আচ্ছা ঢুকল তো ঢুকল তোরা সেটাকে অস্বীকার কর তাড়িয়ে দে ভ্রান্ত থিওরি না তারা সাদরে গ্রহণ করলো এই বেকুফ মুসলিম আসলে এরা নামেতে মুসলিম কিন্তু না এদের কাছে ইসলামের জ্ঞান রয়েছে না ইসলামের প্রতি তেমন বিশ্বাস রয়েছে না এরা আল্লাহ পরকাল সম্পর্কে তেমন বিশ্বাস রাখে আল্লাহ রাজধান এরা ওর নামে মাত্র মুসলিম যার ফলে এরা কি করলো সাদরে গ্রহণ করলো যে থিওরিটা তো ভালো লোক সংখ্যা হ্যাঁ ছোট সংসার সুখী সংসার কথা তো ভালো হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মুসলিম সংখ্যা বেড়ে গেলে অসুবিধা আছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসির থিউরি পেশ করেছি মুসলিম সংখ্যা যদি বেড়ে যায় তো মুসলিমরা যেহাদ থেকে তো সরিয়ে দিছি তাদের খেলা অধ্বংস করে আর জেহাদকে তো সন্ত্রাস বলে তো জেহাদ থেকে তাদেরকে একেবারে বিরূপ করে দিয়েছি জেহাদেহাদ করার মতো এদের ক্ষমতাও নেই হ্যাঁ কিন্তু লোক সংখ্যা দিয়ে যে এরা মেজরিটিতে চলে আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে তো এরা এগিয়ে চলে আসতে পারে এই যা আসংখ্যা আছে সুতরাং মুসলিম দেশকে বেশি টার্গেট তারা বাড়িয়েছে জন্ম নিয়ন্ত্রণের যে প্রচার প্রসার মুসলিম দেশগুলিতে যত বেশি হয় অমুসলিম দেশ হয় না অমুসলিম হয় না। এখন উৎসাহিত যে বেশি নে ভারতের হিন্দুরা কি বলছে বেশি করে ছেলে মেয়ে নেয় না হলে মুসলিমেরা বেড়ে যাবে গণতন্ত্রের তারাই হ্যাঁ দেশ নিজের হাতে দখল করে ফেলে তাদের হাতে চলে যাবে তোরা যদি এইরকম বাচ্চা না নিস আর বিয়ে না করিস তো জি হ্যাঁ বিজেপি আর এস এস আর এইসব যে কট্টরপন্থী যে সংগঠনগুলি হিন্দুদের রয়েছে তারপরে ইউরোপ আমেরিকাতে যেসব তারা আমাকে বলেছেন যে ওই তবে ওরা বিয়ে করতে চায় না এমনিতেই ওদের কাজ হয়ে যাচ্ছে পার্শ্বিক জীবন যাব বি যার ফলে বাচ্চা হয় না কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করতে হবে আর বেশি বাচ্চা নেব না ওইসব না ওই থিউরি তারা আমল করে না ঐসব থিওরি সব মুসলিমদের ঘরে পাঠিয়ে দিয়েছে ইসলামের দুশ্মনরা কি চায় শাহিখ বলছেন পশ্চিমাদের অনুসারী ভক্ত ইসলামের অনুসারী নাই রসুলের অনুসারী নাই পাশ্চাত্য সভ্যতার অনুসারী মুসলিমরা কে খুব ভালো লাগলো এই থিওরি ফাখাজুহা খুব আনন্দের সাথে এই ভ্রান্ত থিউরি কে গ্রহণ করলো তাদের সংকীর্ণ চিন্তাধারা নিয়ে যে ছেলে যেতে পারবো না দেখাশোনা করতে পারবো না ছেলে হবে আমাদের মুসলিম সমাজের মহিলারাও এতদূর কুফুরি কথা বলে তনে একদিন এখানে আমি একটা এই জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করেছিলাম এক মহিলা মহিলা সেকশনে বলেছে যে শুধু বাচ্চা জন্মে দিলেই হবে রাস্তা ছেড়ে দিলে হবে বেশি বাচ্চা নিলে নাকি জন্মে দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া আর যারা দুটো নিচে তারা মশাল খুব আমাদের মেয়ের বেশি রয়েছে যেমন আলহামদুলিল্লাহ আমার নয়টা রয়েছে আল্লাহ আল্লাহ বরক দিক তো আমরা নাকি রাস্তায় ছেড়ে দিয়েছি কোন আমার মেয়ে রাস্তায় ঘোরাফিরা করছে আলহামদুলিল্লাহ নয়টার মধ্যে সাতটা হাফেজ আলহামদুলিল্লাহ হাফেজ এ কোরআন আলহামদুলিল্লাহ সাতটা হয়ে গেছে দুটো পিছিয়ে বাকি আছে ইনশাআল্লাহ হবে হ্যাঁ ছয় বছর বয়স দুই পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ লেগে আছে না খেয়ে যেন না থাকতে হয় বেশ আর এর বেশি কিছু আল্লাহ রাজদাগ যখন ওরা ওদের ছেলে মেয়ে হবে আল্লাহ ওদের রিসিক পড়াইতে শুরু করবে আল্লাহ থাকতে হবে আমার থাকতে হবে আমাকে আমার ছেলে মেয়েদের ছেলে কি খাবে তার চিন্তা করতে হবে ত্রুটি আছে ওদের কি ওদেরকে সুশিক্ষিত করতে হবে আগে আমাকে তিনি শিখাইতে হবে প্রথম আমাকে মুসলিম বানাইতে হবে আর মুসলিম ইসলামের খাদেম বানাইতে হবে আর তারপরে তখন আর যেন রাস্তা খুলবেন আমি তো আজ পর্যন্ত জানি না যে যখন টাকার প্রয়োজন হয়েছে পয়সার প্রয়োজন হয়েছে আর রাস্তা বন্ধ হয়ে গেছে আমি আজ পর্যন্ত জানিনা অথচ আমার দুর্বল ইমানের মুসলিম পাকা ইমারের মুসলিম যখনই আমার প্রয়োজন হয়েছে আল্লাহ এখন রুজির প্রয়োজন যখন প্রয়োজন হয়েছে এমন কোন দিন হয়নি যে কেউ ধারণা দিলে আর অচল চলবে না আমি আলহামদুলিল্লাহ ওই জিন্দগি কাটাই না আমার যেমন চাদর লম্বা ওইরকম আমার পা যতটা চাদর লম্বা অতটা পা লম্বা চাদরের চাইতে বেশি পা লম্বা করে দিবেন তাহলে আপনার অবস্থা হবে আমি ব্যক্তিগত নিজের কথা বলতে চাইনি কিন্তু বললাম এই জন্য যে জাতি করে মানুষের আস্থা ভরসা অনেকে দশ হাজার পাঁচ হাজার তাদের বেতন আর তারপরে তার হচ্ছে খাওয়াইতে পারবো না বেশি ছেলেমা হলে আর যেই বোনের কথা বলছি যে বাচ্চাদেরকে জয়েন মেয়ুদ রাস্তাঘাটে ছেড়ে দিলে হবে তার স্বামীর বেতন অন্তত বিশ হাজারের মতো ছিল একজন ম্যানেজার মানুষ তারপরে বেশি নিয়ে ছেড়ে হবে তাহলে আসলে আমাদের এতে আমাদের ইমান আমাদের আল্লাহ বিশ্বাস আল্লাহ রাজাকিয়াতের উপরে বিশ্বাস আল্লাহ রবুল আলমিনের যে কুদরত বিশ্বাস তকদিরের প্রতি বিশ্বাস এগুলি আসলে নেই কমজোরি বলবো নেই আসলে এগুলি সম্পর্কে আমাদের কোন জ্ঞানই নেই শেখ বলছেন যে এরা অমর আমিমীর অথচ এরা বিমুখ হয়েছে মানুষের তৈরি করা নিয়েছে ইংরেজ খ্রিস্টানের কিন্তু এরা আল্লাহ আল্লাহাক যিনি হাকিম প্রজ্ঞাবান সব বান্ধার খবর রাখেন সব মখলোকের খবর রাখেন এবং তাদের রিজিক পৌঁছান তার বিধান থেকে বিমুখ হয়েছে তারা হুয়াল্লি খালাকাল খালকা আল্লাহ তো সৃষ্টি করেছেন আল্লাহ রেজিক এর জিম্মা নিয়েছেন দায়িত্ব নিয়েছেন একটি আয়াতি খেট ফলাম কথা মানুষ করে কিছু রুজি তলাশ করতে পারে এমন এমন জীব আছে কীট পতঙ্গ আছে যে নড়াচড়া করেও ব্যবস্থা নিতে পারে না মানুষেরই একটা স্তর এমন ছিল যেই সময় সে নড়াচড়াই করতে পারে তার যে আল্লাহ ব্যবস্থা করেছে করেন দাবা তেনফিল ফিল দে এমন কোন প্রাণী নেই যা চলাফেরা করে দায়িত্ব এই জমিন আল্লাহ বরকত দিয়েছেন ও ফিহা আকয়াতা আর এই জমিনের ভূগর্ভে আল্লাহ মানুষের খাদ্যকে সুপরিমিত করেছেন ভালো করে শুনে কথাটি কি করেছেন সুপরিমিত করেছেন खबर दबर आज चाषे जमी शिकसान सबको नुन तेल ठीक हैबुल आलम एम रिजिकार खबर पावा জমিনের ওপরে অথবা ভিতরে আছে কাদারা বলছেন মানুষ আয়াত নম্বর সুরাফুসিল্লা দশ কাফের মূর্খদেরকে যারা মেয়েদেরকে বিশেষ করে হত্যা করতো আর অনেকে দারিদ্রের ভয়ে ছেলেও হত্যা করত তাদের সম্পর্কে পাক তাদের ওপর তাদের নিন্দা করে আল্লাপ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রের ভয়ে হত্যা করিও না দারিদ্রের ভয়ে খাওয়াইতে পারবো না তাহলে আজকাল যারা জন্ম নিয়ন্ত্রণ করছে বেশি বাচ্চা নেবো না সকলে কিন্তু এতে বিশ্বাসী কোথা থেকে জুটাবো এইসব চিন্তা তাহলে এটা তো কাফেরদের কথা কাফেররা এরকম করতো দারিদ্রের ভয়ে তারা ছেলে মেয়েকে মেরে দিত তখন মারার জন্য আজকালকার মতো যান্ত্রিক সভ্যতা যদি থাকতো মেডিক্যাল সায়েন্সে ব্যবস্থা থাকতো তাহলে তারা ভূমিষ্ঠ হওয়ার পরে জীবন্ত দাফন করতো না তখন ব্যবস্থা ছিল না সেজন্য জীবন্ত দাফন করেছে এখন আপনার কাছে ব্যবস্থা হয়ে গেছে সেজন্য জীবন্ত দাফন করছেন না পেট থেকে আপনি এবর্শন করে বাচ্চা নষ্ট করছেন তাই না অথবা আগে থেকে যেতেই দেব না কেটে ফেলে দেবো সব করে বলছে। আল্লাহ বলছেন না হেন কহ আমি তো ওই শিশুগুলোকে বাচ্চাগুলোকে খেতে দি জিগি ওই এখন তোমাদেরকেও খেতে দি তা আমি তো দিচ্ছি ভাই কেন করছে। আল্লাহ বলছেন আমি তারপরে এলাকার গ্রামের একটা একটা মেয়ে তার শুধু নিয়ন্ত্রণ না একবারে যারা বার্থ কন্ট্রোল শেষ করে দেওয়া পাশের নদী মহানন্দা নদী নাম শুনেছেন হয়তো যারা হ্যাঁ মহানন্দা নদী সেই নদীতে সাঁতার কাটতে গিয়ে একটা ভেসে নিয়ে গেল এইরকম বহু ঘটনা আছে যার দুটো ছেলে দুটোই গেছে কথা লম্বা হয়ে যাচ্ছে এই তো ছিল ভ্রান্ত থিওরি আর তার খণ্ডন কিন্তু হাইয়ার ফতোয়াটি সংক্ষেপে বলি फतुआ जिज्ञासा तेरश छियान रखे तेरह छियान चौदह तो फतुआ सम्पर्मनियंत्रण स्थायी बंद अस्थायी दूटासा तीटिंग ए मीटिंग अलमाई कैराम একসাথে আলাপ আলোচনার পরে তাদের যে সিদ্ধান্ত তা হচ্ছে নজরান এলা আন্না শরিয়া তার ইসলামী আার গাবু ফিনতেসারী নাসিল ইসলামী শরিয়া মানুষকে মানুষের প্রজন্ম বাড়ার জন্য উৎসাহিত করে অর্থাৎ এবং প্রজন্ম বৃদ্ধি করার জন্য ও তা আতাবের নাসলাতুন কুবরা এবং মানব প্রজন্ম আল্লাহ পাখের একটি বড় নিয়ামত বলে গণ্য করে সংস্থা এবং আল্লাহ অনুগ্রহ ছে বলছেন যে এই বিষয়ে কোরআন এবং হাদিসের অনেক দলিল প্রমাণ রয়েছে যা স্থায়ী কমিটি যে রয়েছে गवेषणा संस्था हयातिकमर आलाप आलोचना जन्म नियंत्रण गर्भधारण के, के स्थायी बंद कर दिया नियंत्रण दस पंद्रह बच्चों করা খোলা আছে কিন্তু একেবারে এমন কোন ব্যবস্থা করে নেওয়া হোক না কেন অথবা একবার বন্ধ করা দুটো সম্পর্কে বলছেন এটা হচ্ছে মানব প্রকৃতির পরিপন্থী বিষয় যার উপর মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে এই যে তোমরা এসেছ সুতরাং আরো যারা আসছে তাদেরকে আসতে দাও ইসলামী আল্লাহ এটা যেমন মানব প্রকৃতির বিপরীত তেমনি ইসলামী বিপরীত যেটা আল্লাহনীত করেছেন তার বান্ধবদের জন্য আর যারা জন্ম নিয়ন্ত্রণ করতে বলে বা একবার স্ট্রপ করতে বলে তাদের উদ্দেশ্য হচ্ছে তাহা যেভাবে দাওয়াত মুসলিম বিশেষভাবে মুসলিমদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র তাদের মুসলিমদের সংখ্যা না বেড়ে যায় আরবদের বিরুদ্ধে ওরা সচ্চার যে আরবদের সংখ্যা বেশি না বাড়ে কারণ আরবরা যেহেতু তাদের মাতৃভাষায় কোরআন হাদিস বুঝতে পারছে সুতরাং এরা এদের খাঁটি মুসলিম হয়ে যাওয়াটা বেশি সহজ একটু যদি ইসলাম চর্চা করে সরাসরি নিজের মাতৃভাষায় কোরআন হাদিস জানতে পারছে তো এরা চাই যে আরবদের সংখ্যা কমুক বিশেষভাবে আর মুসলিমদের সংখ্যা তারপরে কমুক ওরা নিজেদের সংখ্যা কমাতে চায় না কেন হাতমুল বিলা জাতি করে মুসলিম দেশগুলিকে তারা গোলাম বানাতে পারে মুসলিম দেশের অধিবাসীকে গোলাম বানাতে পারে মুসলিম দেশের ওপর তাদের প্রত্যক্ষ অথবা প্রক্ষে তাদের নেতৃত্ব চলে এ হচ্ছে তাদের উদ্দেশ্য তার সাথে সাথে বলছেন এই ফতুয়াই যে এই থিওরি যদি কেউ গ্রহণ করে যে বেশি সন্তান নেব না এটা হচ্ছে জাহেলি যুগের চরিত্র মিন আমল জাহিলিয়া অসু ও জানি বিয়ে আল্লাহ সম্পর্কে কু ধারণা कम नहीं तरह सम्पर्क नहीं कुछ जुटाबा मुखे नहीं पंचाशाओ तो पंचाशा रल्लापर्क सुधारणा भलोधारणा नहीं बिल्ला যেমন ধারণা করে তেমন করি আমার সম্পর্কে আমি সবকে খাওয়াবো সবকে খাওয়াবো আর যদি উদাহরণ রাখে যে এই দুটোই মানুষ করতে পারি না করতে মানুষ নিজে রাজদা খেয়ে বসে আছে আব্দুল রাজা আল্লাহর বান্দা না হয়ে নিজে আল্লাহর গুণ রাজদাকে গুণ নিয়ে বসে আছে নিজে রিজিক দেয় ছেলে তাহলে কু ধারণা যদি রাখে তো আল্লাহ ছেলে মেয়ে যারা দেখেছি অনেক ফ্যামিলির খোঁজ খবর নিয়ে বাচ্চা বেশি নেয়নি একটা দুটা বাচ্চা নিয়েছে আর তারপরে নেই নাই যার ফলে কি এত প্রেশার অশান্তির শেষ নাই ফ্যাট এত হয়ে গেছে অশান্তি আর অশান্তি আশ্চর্য হয়ে যাবেন একজন লোকের একটা ছেলে মেয়ে আমার কাছের মানুষ নাম না বললে তো কিভুত হবে না একটা ছেলে মেয়ে ছেলে অনেক বড় অফিসার লাখ লাখ টাকা মাসে একটা ছেলে একটা বৌ মা বুড়ো মা বা বিছানায় পড়ে আছে তাদের দুইজনের ভাত রান্না করে তার বৌ দেয় না খেতেও দেয় না এই বড় মানুষকে বড় মানুষ এখন আর চলতে পারে রান্না করতে পারে না ওই কাজের মেয়ে রান্না করে দেয় এই বুড়িকে কাজের মেয়ে রান্না করে দেয় কিন্তু না তিনটা চারটে না খাওয়া একটা তো খাওয়াবে একটা কিন্তু একটু বিবেক বিবেচনা হবে যে বাপ মা কষ্ট করে মানুষ করেছে আর এই সারা জীবন রান্না করেছে আমার মাকে এখন রান্না করতে হবে হাইয়াথুকেবার কাউন্সিল তারা সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত সংক্ষেপ ও তাহাদিদ্রণ করা জন্ম নিয়ন্ত্রণ করা মোটেই জাইজ নাই আর গর্ভধারণ বন্ধ করা মোটেই জায়জ নাই ইজা কান আল কাস মিনু খাসিয়াত যদি অভাবের ভয় এতে করেন কেন আপনি ছেলে নিচ্ছেন না বেশি অভাবের ভয় খাওয়াইতে পারবো না কেন আপনি গর্ব করতে দিচ্ছেন না আপনার স্ত্রী বড়ি খাচ্ছে ট্যাবলেট খাচ্ছে বলছে খাওয়াইতে পারবো না হচ্ছেন বড় রেজিক দাতা এবং বড় ওই শক্তিধর ওমামিন দায়িত্ব আল্লাহ ও কিন্তু আপনাকে কর্ম করতে হবে কর্ম করেছে কর্ম করেন আল্লাহ দায়িত্ব পালন করবে যদি গর্ভধারণ বন্ধ করা হয় বা আপনার কি বলছে জন্ম নিয়ন্ত্রণ করা হয় কিসের জন্য এমন কোন ক্ষতির জন্য জরুরি হয়ে গেছে যেটা নিশ্চিত যেই ক্ষতিটা নিশ্চিত মায়ের गर्वधारण करा दुनिया बाज़वे, बाज़वे ना। ना वाग़ा। भाग़ा। वाग़ा। भाग़ा। वाग़ा। जीवन तो यहाँ निश्चित पार्थक्य सुरे निश्चित जो हाय टीमा के जान बचाव जन्म नियंत्रणा जाए अर्थात मुसलिम आल्ला शुने रखें काफेर नए नामधारी मुसलिम डाटर नए मुसलिम आल्ला के भय पर सम्पर्क चिंता कर मिथ्ये तथ्य बोलें गाइड करा भाईरक भल मुस्लिम डॉक्टर सार्टिफिकेट देखना गर्भधारण करीब बंद कर, कर, कर घन घन बाच्चा हम असुविधा क्योंकि कम मुस्लिम होते भलोत मैं रखें मुस्लिम सत्यार मुस्लिम अल्लाह के भय कर मुस्लिम যদি এই সার্টিফিকেট দেয় আজানের সময় হলে তার ধর্মকর্ম সীমিত কিন্তু আল্লাহ যে রাজাক আকিদে আকিদে কিছু বুঝে কিছু কিছুই ও সম্পর্কে তো সেটা যথেষ্ট নয় দিন পুরোপুরি মোটামুটি বুঝে যে হ্যাঁ আল্লাহ রাবুল আলমের দান করে আমরা শুধু চিকিৎসক ডাক্তার আপনি একাধিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন যদি দেখা যায় যে না জরুরি হয়ে গেছে কাকা উনি না দিয়ে সাধারণ ভাবে বাচ্চা দিতে পারে না সিজার করতে হয় তাহলে সিজারের ক্ষেত্রে ভালো মুসলিম ডাক্তারকে জিজ্ঞেস করতে কটা বাচ্চা নেওয়া যেতে পারে ছিল পাঁচটাই সিজার মনে যায়নি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো কথা হচ্ছে যদি ডাক্তার মুসলিম ভালো ডাক্তার বলে যে অসুবিধার নেই তবে একটু গ্যাপ দিয়ে চার বছর পাঁচ বছর গ্যাপ দিয়ে এরকম করে स्थायी बंद स्थायी गर्भधारण करजल करतेंजल थे जन्म नियंत्रण मान स्थायी बंद करना बोझा जाए ना अजल आजल, आजल जन्म नियंत्रण কত পারসেন্ট নিশ্চিত যে বাচ্চা ধরবে না জানা কিছু এই সম্পর্কে কারো নলেজ কেউ যদি কোনো মহিলা ওষুধ খায় তাহলে বাচ্চা ধরবে না এটা কত পার্সেন্ট নিশ্চিত আমি আমার সাথে একজন আলোচনা হয় এই বিষয়ে উনি বলছেন যে দেখেন ওষুধে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নিশ্চিত তারপর বাচ্চা ধরে যেতে পারে লুপটুপে বাচ্চা ধরে যেতে পারে এইরকম যেগুলো বাচ্চা ধরে যেতে পারে তো মেলা কিছু আছে যাই হোক दिन खेल रेखे सम्भवना बार्चा सम्भवनाजल आजल आलदा जिन आजल हम सहबास बीजेपी निक्षेप कर फेले वीर्ज बहरे निक्षेप कर বাইরে বীর্যিক্ষেপ করা আজল জায়েজ আজলে কতটা নিশ্চয়তা আছে এতে ফিফটি পার্সেন্ট কম আছে অনেক সময় হইতে পারে আপনার ধরেন নামে বাইরে নিক্ষেপ করলাম তার আগে আল্লাহ দেবে তার আগে ভিতরে চলে গেছে টাননি আপনি আপনার প্রস্তুত হইতে হইতে ওইদিকে কাজ হয়ে গেছে তো এটা ওই রকম নিশ্চিত নয় যে ধরবেন আল্লাহ যদি ধরাতে চায় আল্লাহ বাচ্চা দিতে চায় তাহলে হয়ে যাবে আজল করলে তারপরেও সেটা দিয়ে ওষুধ ব্যবহার করে অস্থায়ী ভাবে একটু গ্যাপ দেওয়া একটু দূরত্ব রাখা এটা করা যেতে পারে কিন্তু কখন যখন দেখবেন যে মায়ের স্বাস্থ্যের জন্য বড় ক্ষতির আশঙ্কা রয়েছে আর প্রাণ যদি ভয় থাকে তো তখন বন্ধ করা যাবে এই রকম একই রকমের কাছাকাছি ফতুয়া মজম ফিখল ইসলামী রয়েছে তাদের কথা একটু পড়ে বলছেন যে তারা একমত হয়ে ফিরকা একাডেমি মাকাতুল মোকার তারা ফতুয়া দিয়েছেন জন্ম নিয়ন্ত্রণ করা একবার লিমিটেড করে দেওয়া যে এরপর আর নেব না দুটোর পর এটা মোটেই যায়জ না আর যদি গর্ব ধারণ করতেন না দেওয়ার না বেশি হচ্ছে যে নিয়ন্ত্রণ করে রাখা যে আমি পাঁচ বছর পর পর সাত বছর পর পর নেব যাতে করে তিনটা চারটার বেশি আর নয় হয় এইরকম করা যদি এরকম করে এটাও জায়জ নয় যদি দারিদ্রের ভয় হয় অভাবের ভয় যদি করেন তাহলে যে অস্থায়ীভাবে একটু ফাঁক ফাঁক করা এটাও জায়েজ নাই কিন্তু শরীর স্বাস্থ্যের খেয়াল রেখে যদি ফাঁক দেওয়া যায় যেমন সিজার হয়েছে ওই ক্ষেত্রে তাহলে জায়েজ হতে পারে এই জন্য এখানে বলা হয়েছে দারিদ্রের ভয় আর স্থায়ী বন্ধ করা যাইজ নয় দারিদ্রের ভয় থাকার নাই থাকবে আমার অভাব হয় ভয় নাই খাবার যথেষ্ট আছে কিন্তু আর ছেলেমেয়ে বেশি নেব না স্থায়ী বন্ধ করে দিলেন জায়েজ না জায়েজ না স্থায়ী বন্ধ করার কোন অবস্থায় জায়জ নয় একমাত্র যদি প্রাণ নাশের ভয় থাকে সেই ক্ষেত্রে আজকের আলোচনা এখানে শেষ করা যাক আর বাকি আল্লাহ রাবুল আলম তৌফিক দিলেন সে আল্লাহ আগামীতে আমরা হাদিস শুরু করব যে কেমন মেয়ে দেখে বিয়ে লোকেরা করে থাকে আর কেমন মেয়ে দেখে আপনি পাত্রে দেখে বিয়ে করবেন এখান থেকে হাদিস শুরু করব আল্লাহ আল্লাপ রাবুল্লাহ আলমিন যেন যা আমরা শুনলাম শোনালাম তাতে বরকদান করেন আল্লাহ রবুল্লা আলমিন গুনহার পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ রব্লা আমাদের ধন জোন সবকিছু দান করেন আল্লাহ ফকরাব আমাদের ছেলেমেয়েদেরকে নেক করার তৌফিক দান করেন তাদেরকে সলেহীন মুসলহীন তাদেরকে নিজেদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন অন্যদেরকে দাওয়াত দেওয়ার মতো তাদের আল্লাহ পা ক্ষমতা যেন দান করেন তাদের ভালো এলম দান করেন ভালো আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফকরাবুল্লাহ আলমীন দুনিয়া আফেরাত আমাদের যেন বরকুদ দান করেন আল্লাহাম শুকুলকে জন্মতুল ফি দোজর দান করেন সুহান অব্দার বিল জত মেসমদুল